সম্মানিত উপস্থিতি আমরা সালাত বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা করি আর এই সালাত বিষয় আলোচনার এখন যে বিষয়টা লাই আমরা সামনে আমরা আলোচনা কর্ম সেটাই লেগিয়া সালাত ফিটরে সোজা করা বা খর রে করা আমরা অনেক সময় দেখি যে যারা সালাত আদায় করেন অনেক ইয়াং ম্যানে দেখা যায় তার অন্য কোনো সমস্যা নাই ফিজিক্যাল কোনো প্রবলেম নয় কিন্তু যখন রুকু করেন রুকু করতে দেখা যায় যে বুড়া মানুষের লাখান রুক্ষু করা মানে রুকুটারি রুকু রুকুওয়ালা হইত যে ফিট এবং মাথা সুজো দেখা যায় যে গুজা হইয়া মাথারে একটু নোহাইয়া ফিটটা উসা রইছে আবার অনেক সময় দেখা যায় যে হাফ রুক্ষু করছেন রুক্ষু ফুরা গেছেন না কেতা করছেন আবার অনেক সময় দেখা যায় যে রুক্ষু থেকে উঠিয়া ঠিকমতো না দাঁড়াইয়া অর্ধেক দাঁড়াইয়া আবার গে শুনিয়া অনেক দেখা যায় ইমাম সাহেব যখন ফুরা খাড়া হইছেন মুসল্লি দেখা যায় তাই অর্ধেক ঠেলা হইয়া হন থেকে যাওয়ার লাগিয়ে প্রিপারেশন এই যে রুকু এবং সেচদার ক্ষেত্রে বা দাঁড়ানির ক্ষেত্রে সালাত উঠা বসার ক্ষেত্রে যে দুই সেজদার মাঝখান সঠিক সুন্দর করিয়া কিতা করতে হইব ইতমিনানোর সাথে বই তৈইব দুই রুকু থেকে উঠিয়া ইতমিনানের সাথে কৌমার মাঝে আপনি দাঁড়াইতে হইব যে এই বিষয়গুলা আমরা রুখু করার সময় সেচদা করার সময় যথাযথভাবে যেন আমরা সেচদা করি রুকু করি কারণ রুকু এবং সেচদাইগুলোয় লেগিয়া সালাতোর রোক্ষণ এবং রসদ সাল্লা সাল্লামর রসুল সোল্লাই্লামর একদিন মসজিদ বই রয়েছেন এই সময় একজন ব্যক্তি আইসেন সালাত আদা করিয়া আয়া রসদামের সাল্লাম দিছেন রসুল সাল্লা সাল্লামে কৈছেন ফা কালাম তুসাল্লি তুমি যাও তুমি সালাত আদা করো তুমি তো সালাত আদা খরচও না রসুলো কইসেন না যে তোমার না কইছেন যে ফা কালাম তুসাল্লি তুমি সালাত আদা খরো খরোই নাই এতে হবো এইভাবে তিনবার রসদামে যখন ফিরে দিস তখন তাইনি কইন যে আমি তো জানি না এর থেকে বালা তালিম তালিমের যে তুমি ধীর স্থিরভাবে করবাই তুমি ধীর স্থিরভাবে করবাই সে থাকি ওটিয়া ধীর থাকি তুমি দৃষ্টিভাবে বই বইয়া আবার সেষদা এইভাবে যেন আমরা যথাযথভাবে সঠিকভাবে রুকু সাজদা করি তখন আল্লাহ সালাদন আমরা দেখি রসদাম যে রুকু এবং আল্লাহ তার সালা নাই যে অন্য হাদিসা আইসে রসদালাম তোমরা রুকু এবং শেষদারে পরিপূর্ণ আদায় করো আদায় করা মানে রসদামে যেইভাবে আদায় করছেন সেইভাবে আদায় করা সঠিকভাবে আদায় করা এতে আমরা সালাতের মতো গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেক কষ্ট করিয়া অনেক সময়রে ব্যয় করিয়া অনেক খাজরে খাজ খামড়ে ফালাইয়া খাজ খামড়ে বন্ধ করিয়া আমরা সালাদ আদায় করা আই আর এই সালাদ আদায় করিয়া যদি সালাদটা এমন সালাত হয় যেটা দিকে রসুস আল্লাহ সুবহানাউ চাইতা নাই যে এমন সালাদ যদি হয় যেটা রসুল্লাহ ইসলামে অনুসরণে হইতা নয় তখন আল্লাহ সুবহানাউতাল এটা খবল কর্তা আর আমরা যে কোনো ইবাদতার সব থেকে গুরুত্বপূর্ণ আল্লাহ সুহানুতাল কাছে যদি অ্যাকসেপ্টেড হয় হয় আমরা গ্রহণযোগ্য ভাবে সালাতা দেয়া করি যে সালাত যেমন রক্ষদা এবং আহ সপ্তাহ আমরা ধীর স্থিরতা থাকা আল্লাহ সুভানতা রেবুজার তফিক দান করুকাল ওয়ালাহ আলহি